ইন আল্লাহামিল্লাহিম আলা রসুলিল্লা আসহাবিহ ওম তসলিমন কসীর সংক্ষিপ্ত সিরিজের আজকে সুরা সুরা ফালাক এতে আছে পাঁচটি আয় শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তার তিনি অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে ফুঙ্কার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ঠ থেকে এবং হিংসুকের অনিষ্ঠ থেকে যখন সে হিংসা করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও তা অপরকে শিক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য তার উপর তাওয়াক কর তথা পুরোপুরি ভরসা করা ও ভরসা করার শিক্ষা দেয়া অতএব এই সুরায় আল্লাহ তহ রসুল সাল্লু আলিহাসাল্লামকে বলছেন আপনি নিজে আশ্রয় চাওয়ার জন্য এবং অপরকে তা শিক্ষা দেওয়ার জন্য এভাবে বলুন আমি প্রভাতের মালিকের আশ্রয় গ্রহণ করছি সকল সৃষ্টির অনিষ্ট থেকে বিশেষভাবে অন্ধকার রাত্রের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় রাতে অনিষ্ট ও বিপদপদের সম্ভাবনা অনেক বেশি থাকে গিরায় গিরায় ফু দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে প্রথমে সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণের কথা উল্লেখ করার পর বিশেষ বিশেষ বস্তুর উল্লেখ সম্ভবত এই জন্য করা হয়েছে যে অধিকাংশ জাদু রাতেই সম্পন্ন করা হয় যাতে কেউ না জানতে পারে এবং নির্বিঘ্নে কাজ সমাধা করা যায় কবচে ফু দেয়া মহিলার কথা এজন্য উল্লেখ করা হয়েছে যে রসুল্লা সাল্লু আলহিউলামের উপর এভাবে জাদু করা হয়েছিল তা কোনো পুরুষ হোক বা নারী নাফাতে বিশিষ্ট নুফুসও হতে পারে যাতে পুরুষ ও নারী উভয়েই সামিল আছে অথবা নারীও এর বিশেষ হতে পারে ইহুদিরা রসুলুল্লা সাল্ল আলি আসলামের উপর যে জাদু করেছিল তার কারণ ছিল হিংসা এইভাবে জাদু সম্পর্কিত সব থেকে আশ্রয় প্রার্থনা হয়ে গেল অবশিষ্ট অনিষ্ট ও বিপদাবদকে সামিল করার জন্য মিনসারী মাহা বলা হয়েছে আয়াতে আল্লাহকে প্রভাদের মালিক বলা হয়েছে অথচ আল্লাহ সকাল বিকাল সব কিছুরই পালনকর্তা ও মালিক এতে সম্ভবত ইঙ্গিত আছে যে আল্লাহ তালা রাত্রের অন্ধকার দূর করে যেমন একই ঘটনায় অবতীর্ণ হয়েছে হাফিজ ইবনুল কাইম রেহেমাহুল্লাহ উভয় সুরার তাফসির একত্রে লিখেছেন তাতে বলেছেন যে এই সুরাদয়ের উপকারিতা ও কল্যাণ অপরিসীম এবং মানুষের জন্য এই দুটি সুরার প্রয়োজন অত্যাধিক বদনজর ও সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করায় এই সুরা দুটির কার্যকারিতা অনেক সত্যি বলতে কি মানুষের জন্য শ্বাস প্রশ্বাস পানাহার ও পোশাক পরিচ্ছদ যতটুকু প্রয়োজনীয় এই সুরা দুটি তার চেয়ে বেশি প্রয়োজনীয় মুস্তাদে আহমাদে বর্ণিত আছে একজন ইহুদি রসুল্লাহ আলি ওসাল্লামের উপর জাদু করেছিল ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন জিবরিল আলাহিসাল্লাম আগমন করে সংবাদ দিলেন যে একজন ইহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে রসুলুল্লা সাল্লু আলহিউ লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনান তাতে কয়েকটি গিট দেয়া ছিল তিনি গিটগুলো খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন জিব্রিল সেই ইহুদির নাম বলে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লু আলহিাস্লাম তাকে চিনতেন কিন্তু ব্যক্তিগত ব্যাপারে কারো কাছ থেকে প্রতিশোধ নেয়ার অভ্যাস তার কোনো দিনই ছিল না তাই আজীবন তিনি সাল্ল আলহি ওয়াসাল্লাম এই ইহুদিকে কিছুই বলেননি এবং তার উপস্থিতিতে মুখমণ্ডলে রূপ অভিযোগের চিহ্ন প্রকাশ করেননি মুসলিম সাজার কারণে মুনাফিক সেই ইহুদি রীতিমতো দরবারে হাজির হতো সেহী বুখারিদে হজরত আয়সারদ আনহা থেকে বরিত আছে রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লামের উপর একজন ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করছেন বলে অনুভব করতেন একদিন তিনি হজত আয় আনহাকে বললেন আমার রোগটা কি আল্লাহ তালা আমাকে বলে দিয়েছেন স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে আসলো এবং একজন মাথার কাছে অন্যজন পায়ের কাছে গিয়ে বসল মাথার কাছে বসা ব্যক্তি অন্যজনকে বলল তার অসুখটা কি। অন্যজন বলল ইনি জাদুগ্রস্ত প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল কে জাদু করল আরেকজন উত্তর দিল ইহুদিদের মিত্র মুনাফিক লাবিদিন আসাম জাদু করেছে আবার প্রশ্ন করা হলো কি দিয়ে জাদু করেছে উত্তর আসল একটি চিরুনিতে আবার প্রশ্ন হল চিরুনিটি কোথায় উত্তর এলো খেজুর ফলের আবরণিতে বার্জার ওয়ান কূপের একটি পাথর নিচে লুকিয়ে রাখা হয়েছে অতপর রসলাস্লা আলি আসাল্লাম সেই কূপে গেলেন এবং বললেন স্বপ্নে আমাকে এই কূপি দেখানো হয়েছে অতপর চিরুনিটি সেখান থেকে বের করে নিলেন হজত আইচারা দেওয়া বললেন আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বললেন আল্লাহতালা আমাকে রোগমুক্ত করেছেন আমি কারো জন্য কষ্টের কারণ হতে চাই না অর্থাৎ এই কথা ঘোষণা করলে মুসলিমরা তাকে হত্যা করত অথবা কষ্ট দিত মুসল আহমদের বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লু আলহি আস্লামের এই অসুখ ছয় মাস স্থায়ী হয়েছিল কোনো কোনো বর্ণনায় আরও আছে যে কয়েকজন সাহাবেকেরাম জানতে পেরেছিলেন এই দুষ্কর্মের হতা লাভে দেবেন আসাম তারা একদিন রসুলুল্লা সাল্লু আলহি আসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন আমরা এই পাপিষ্ঠকে হত্যা করব না কেন তিনি তাদেরকে সেই উত্তর দিলেন যা হজরত আয়সরাদ আনহাক দিয়েছিলেন ইমাম সাহলাবি রহিমাহুল্লার বর্ণনা আছে যে একজন বালক রসুল্লা সাল্লু আলহি সাল্লামের কাজকর্ম করত ইহুদি তার মাধ্যমে রসুল্লাহ সাল্লু আলহিউস্লামের চিরুনি হস্তগত করতে সক্ষম হয় তারপর একটি তাঁতের তারে এগারোটি গিট লাগিয়ে প্রত্যেক গিটে একটি করে সুই সংযুক্ত করে চিরুনি সহ সেই তার খেজুর ফলের আবরণিতে রেখে একটি কুয়ায় পাথরখণ্ডের নিচে রেখে দেওয়া হয় আল্লাহ আল্লাতালা এগারো আয়ত বিশিষ্ট এই দুটি সুরা নাজিল করলেন রসুল্লাহআসাল্লাম প্রত্যেক গিটে এক আয়াত পাঠ করে তা খুলতে লাগলেন গিট খোলা শেষ হওয়ার সাথে সাথে তিনি অনুভব করলেন যেন একটি বোঝা তার উপর থেকে সরে গেছে এই বর্ণনাটি নেওয়া হয়েছে তফসির ইবনেকসির থেকে উল্লেখ্য যে জাদুগ্রস্ত হওয়া নবতের পরিপন্থী নয় যারা জাদুর স্বরূপ সম্পর্কে জানে না তারা বিস্মিত হয় যে আল্লা রসুলের উপর কীভাবে জাদু ক্রিয়াশীল হতে পারে জাদুর ধরন ও তার বিশ বিবরণ সুরাব বাকারায় বর্ণিত আছে এখানে এতটুকু জানা জরুরি যে জাদুর এফেক্ট অথবা প্রভাবও আগুন পানি এসব স্বাভাবিক উপাদানের মতো আগুন পোড়ায় অথবা উত্তপ্ত করে পানি ঠান্ডা করে আবার বিভিন্ন কারণে মানুষের জ্বর আসে এগুলো সবই স্বাভাবিক ব্যাপার নবীগণ এগুলোর ঊর্ধ্বে জাদুর প্রতিক্রিয়াও এমনই এক ধরনের একটা ব্যাপার কাজেই তাদের জাদুগ্রস্ত হওয়া অবান্তর নয় এখন সুরা ফালাক ও সুরা নাসের ফজিলত সম্পর্কে একটু জানা যাক প্রত্যেক মোমিনের বিশ্বাস এই যে ইহকাল ও পরকালের সমস্ত লাভ লোকসান আল্লাহ আল্লাতালার হাতে তার ইচ্ছার বাইরে কারো অনুপরিমাণ লাভ অথবা লোকসান হতে পারে না অতএব ইহকাল ও পরকালের সমস্ত বিপদবদ থেকে নিরাপদ থাকার একমাত্র উপায় হচ্ছে নিজেকে আল্লাহর আশ্রয়ে দিয়ে দেয়া এবং কাজে কর্মে নিজেকে তার আশ্রয় যাওয়ার যোগ্য করতে সচেষ্ট হওয়া সুরা ফালাকে দুনিয়াবি বিপদাপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা আছে এবং সুরা নাসে আখিরাতের রাতের বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে নির্ভরযোগ্য হাদিসসমূহে উভয় সুরার অনেক ফজিলত ও বরকত বর্ণিত আছে সাহি মুসলিমে অকবা এবেন আমের আনহো থেকে বর্ণিত হাদিসে রসুল্লা সাল্লু আলী আসাল্লাম বললেন তোমরা কি লক্ষ্য করেছ আজ রাতে আল্লাতালা আমার প্রতি এমন আয়াত নাজিল করেছেন যার সমতুল্য আয়াত দেখা যায় না এখানে কুল আউজুবির ফালাক ও কুল আউজু বীর্ব নাস আয়াতসমূহ কথা বলা হয়েছে অন্য আরেক বর্ণায় আছে তাওরাত ইঞ্জিল জবুর এবং কোরআনেও অনুরূপ কোনো সুরা নেই এক সফরে রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম উকবা এ বিন আমির রদাহকে সুরা ফালাক ও নাস পাঠ করালেন অতপর মাগরিবের চলাতে এই সুরা দুটি তিলাওয়াত করে বললেন এই সুরা দুটি ঘুমানোর সময় এবং ঘুম থেকে উঠে পড়বে সুনানাবু দাউদ এবং নাসাইয়ের অন্য আরেক হাদিসে তিনি প্রত্যেক সলাতের পর সুরা দুটি পাঠ করার আদেশ করেছেন হয়তো আয়সা রাজুল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম কোনো রোগে আক্রান্ত হলে এই সুরা দুটি পাঠ করে হাতে ফুঁ দিয়ে সারা গায়ে বুলিয়ে দিতেন ইন্তেকালের আগে যখন তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় তখন আমি এই সুরা পাঠ করে তার হাতে ফুঁ দিতাম অতপর তিনি তান স্বরবাঙ্গে বুলিয়ে নিতেন আমার হাত তার পবিত্র হাতের বিকল্প হতে পারত না তাই আমি নিজের হাতে ফুনা দিয়ে ওনার হাতে ফু দিতাম এটি বর্ণিত হয়েছে তফসির ইবনাক মাঝহারিতে এসেছে হজরত আবদুল্লাহবেন হাবিব রাদুল্লা ও আনহু বর্ণনা করেন এক রাতে ভীষণ বৃষ্টি ও অন্ধকার ছিল আমরা রসুলুল্লা সাল্লু আলিহাসাল্লামকে খুঁজতে বের হলাম তার সাথে দেখা হওয়া মাত্রই তিনি বললেন বলো আমি জিজ্ঞেস করলাম কী বলবো তিনি বললেন সুরা এখলাস ও কুল আউজু সুরা দুটি সকাল সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তুমি প্রত্যেক কষ্ট থেকে নিরাপদ থাকবে সার কথা এই যে যাবতীয় বিপদপদ থেকে নিরাপদ থাকার জন্য রসল সাল্লু আলহি আসাল্লাম ও সাহাবায় কিরাম এই দুটির আমল করতেন মাঝারিতে আরও এসেছে কোল আউজ বি রব্বেল ফালাক ফালাক শব্দের শাব্দিক অর্থ বিদীর্ণ হওয়া এখানে উদ্দেশ্য রাত শেষে ভোর হওয়া অন্য এক আয়াতে আল্লাহর গুন ফালেকুল ইসবাহ বর্ণনা করা হয়েছে এখানে আল্লাহ সমস্ত গুণের মধ্য থেকে একে অবলম্বন করার রহস্য এই হতে পারে যে রাতের অন্ধকার প্রায়ই অনিষ্ট ও বিপদাপদের কারণ হয়ে থাকে এবং ভোরের আলো সেই বিপদাপদের আশঙ্কা দূর করে দেয় এতে ইঙ্গিত রয়েছে যে যে তার কাছে আশ্রয় চাবে তিনি তার সকল মুসিবত দূর করে দেবেন আল্লা ইবনুল কাইম রেহমাহুল্লাহ লিখেন স্যার শব্দটি দু প্রকার বিষয়বস্তুকে সামিল করে এক প্রত্যেক অনিষ্ট ও বিপদ যা দ্বারা মানুষ সরাসরি কষ্ট পায় এবং দুই যা মুসিবত ও বিপদপদের কারণ হয়ে থাকে যেমন কুফর এবং শেরক কোরআন ও হাদিসে যেসব বস্তু থেকে আশ্রয় চাওয়ার কথা আছে সেগুলো এই দুই প্রকারের মধ্যেই সীমাবদ্ধ সেগুলো হয় নিজেই বিপদ না হয় কোনো বিপদের কারণ আয়তার ভাষায় সমগ্র সৃষ্টির অনিষ্টই অন্তর্ভুক্ত করা হয়েছে কাজেই আশ্রয় গ্রহণের জন্য এই বাক্যটি যথেষ্ট ছিল কিন্তু আরও তিনটি বিষয় আলাদা করে উল্লেখ করা হয়েছে যা প্রায়ই বিপদ ও মুসিবতের কারণ হয়ে থাকে প্রথমে বলা হয়েছে মিনশরি ইজা ওয়াকাব। গসাক শব্দের অর্থ অন্ধকার আচ্ছন্ন হওয়া হজরত ইবনে আব্বাস রদিয়াল আনহু হাসান ও মুজাহিদ রহেমাহুল্লাহ গসাকের অর্থ নিয়েছেন রাত্রি ওয়াকাব শব্দের অর্থ অন্ধকার পূর্ণতা লাভ করা আয়াতের অর্থ হচ্ছে যে আমি আল্লাহর আশ্রয় চাই রাত্রি থেকে যখন তার অন্ধকার গভীর হয় রাত্রিবেলায় জিন শয়তান ইতর প্রাণী কীটপতঙ্গ ও চোর ডাকাত বিচরণ করে এবং শত্রুরা আক্রমণ করে জাদুর ক্রিয়াও রাত্রে বেশি হয় তাই বিশেষভাবে রাত্রি থেকে আশ্রয় চাওয়া হয়েছে দ্বিতীয় বিষয় ওয়ামিনফাসা এর অর্থ ফু দেওয়া ওকাদ শব্দটি ওক্তাতনের বহুবচন অর্থ গিট যারা জাদু করে তারা বিভিন্ন জিনিসে গিট লাগিয়ে তাতে জাদুর মন্ত্র পরে ফুঁ দেয় এখানে নাফ্ফাসাদ স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার হয়েছে এটা নুফুসের বিশেষণ হতে পারে যাতে পুরুষ ও নারী উভয়ে অন্তর্ভুক্ত বাদ্যত এটা নারীর বিশেষণ জাদুর কাজ সাধারণত নারীরাই করে এবং জন্মগতভাবে এর সাথে তাদের সম্পর্ক বেশি এছাড়া রসুল্লাহ সাল্লু আলহামের উপর জাদুর ঘটনার প্রেক্ষাপটে দুটি সুরা অবতীর্ণ হয়েছে সেই ঘটনায় ওয়ালিদের কন্যারাই বাবার আদেশে রসুলসল্লাহু আলি ওয়াসালামের ওপর জাদু করেছিল জাদু থেকে আশ্রয় চাওয়ার কারণ এটাও হতে পারে যে এর অনিষ্ট সর্বাধিক কারণ মানুষ জাদুর কথা জানতে পারে না অজ্ঞতার কারণে তা দূর করতে সচেষ্ট হয় না রোগ মনে করে চিকিৎসা করতে থাকে ফলে কষ্ট বেড়ে যায় তৃতীয় বিষয় হচ্ছে ওয়ামিন শরিন হাসিদিন ইজ হাসাদ অর্থাৎ হিংসুক ও হিংসা হিংসার কারণেই রসল সাল্লু আলিহামের উপর জাদু করা হয়েছিল ইহুদি ও মুনাফিকরা মুসলিমদের উন্নতি দেখে হিংসায় জলে পড়ে মরত তারা সম্মুখ যুদ্ধে জয়লাভ করতে না পেরে জাদুর মাধ্যমে হিংসার জ্বালা মেটানোর চেষ্টা করে রসুল্লাহসাল্লু আলিহাস্লামের প্রতি হিংসা পোশাককারীর সংখ্যা জগতে অনেক এই কারণেও বিশেষভাবে হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে হাসাদ শব্দের অর্থ কারণে আমদ ও সুখ দেখে দগ্ধ হওয়া এবং তার অবসান কামনা করা এই হিংসা হারাম ও মহাপাপ এটাই আকাশে করা সর্বপ্রথম কুণাহ এবং এটাই পৃথিবীতে করা সর্বপ্রথম কুনাহ আকাশে ইবলিস আদম আলা প্রতি এবং পৃথিবীতে আদম আলাহিসামের পুত্র কাবিল তার ভাই হাবিলের প্রতি হিংসা করেছে এটি পরিণত আছে ইমাম কর্তবীর তাফ সিরে হাসাদ বা হিংসার কাছাকাছি হচ্ছে গাইথ বা ঈর্ষা এর সারমর্ম হচ্ছে কারণে আমদ ও সুখ দেখে নিজের জন্য সেই নিয়ামত ও সুখ কামনা করা এটা শুধু জায়জই নয় বরং উত্তম এখানে তিনটি বিষয় থেকে বিশেষ আশ্রয় প্রার্থনার কথা আছে কিন্তু প্রথম ও তৃতীয় বিষয়ের সাথে বাড়তি কথা যুক্ত করা হয়েছে গসাকের সাথে ইজা ওয়াকাব এবং হাসাদের সাথে ইজা হাসাদ সংযুক্ত করা হয়েছে দ্বিতীয় বিষয় নাফাসের সাথে কোনো কিছু সংযুক্ত করা হয়নি কারণ জাদুর ক্ষতি ব্যাপক কিন্তু রাত্রির ক্ষতি ব্যাপক নয় বরং রাত্রি যখন গভীর হয় তখনই ক্ষতির আশঙ্কা দেখা দেয় এমনিভাবে হিংসুক ব্যক্তি যে পর্যন্ত প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করতে প্রবৃত্ত না হয় সেই পর্যন্ত হিংসার ক্ষতি তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে সে যদি হিংসায় উত্তেজিত হয়ে প্রতিপক্ষের ক্ষতি সাধনে সচেষ্ট হয় তবেই প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত হয় তাই প্রথম ও তৃতীয় বিষয়ের সাথে বাড়তি কথাগুলো সংযুক্ত করা হয়েছে سورة فلقر شنكبتو تفسير اخاني الشيش وصلا الله <سؤال> على سيدنا محمد وعلى آله وعصحابه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته راينجوفز ميديا رو نانا پوجیکت شمبر كه جانتے وزید کرون www.raindropsmedia.org اتبا فیس www.facebook.com slash rainjovesmedia اتبا يوتيوب www.youtube.com